السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد يقول سبحانه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ويقول سبحانه يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين ويقول النبي عليه الصلاة والسلام فوالله لا يهديك الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النام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 हमें फिले आज केमान चार्ज कर मोबाइल बैटारी भाग कर लेकिन आज के कार इमानी बैटारी का कटूक जोर आज दुरबल आज के चार्ज दिए कतदिन चले फिर एक सप्ताह ना दु सप्त ना तीन सप्ताह ना चार सप्ताह मान मृत्यु पर्त होते आज के चार्ज मृत्यु पर्त जो है चार्ज ना लगे ठीक है विषय हल दिन प्रचार सठीक साफल्य पद्धति नियम बा, बा कानून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 एट काफे हे मुसलमान बेदातरों हे शो हे तौहिदर होते ईमान ठीक ना ये हल दावत शब्दिक अर्थ इसलमर परिभाषा दावत बला भल बुझे क्योंकि जिज्ञेस करपर उत्तर ना दिल आलोचना ना कर चले जाबी एक्टर शिक्षक मानुषार संगे जो आप कथा बोलें आमगा सकल मानुष निकट इसलम प्रचार करा तम्लाह तर आनरा और तक इसलमर पूर्ण शिक्षा देा और तरफ जीवन प्रति क्षेत्र वास्तवयन करान यहाँ आविधानिक अर्थ इसलमे प्रचार करा दिखे आहवान कराता पूर्ण जीवने वास्तवयन य बुझा तबलिग तबलिग शब्द अर्थ प्रचार करा प्रचार करा प्रचार खरा होते भे ठीक दरकार प्रचारीसर शा तो शाहजाल शाह महदुम तानजहान अली कीसर दावत करना श्रक शिक ना तोहिद है तीन करबलिक দিনের আর এখন ওইখান থেকে হচ্ছে ইসলামের পরিভাষায় তাবলিক কাকে বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল কিরিত ওয়াহি মাতলু তথা আল কোরআন ওয়াহি গায়ের মাতলু তথা রাসুলের সহি হাদিস উপযুক্ত মাধ্যম উত্তম পদ্ধতিতে সকল মানুষের নিকট পৌঁছানো তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে তার দিকে দাওয়াত হবে নাকি কোন দিকে তরিকার দিকে হকিকতের দিকে মারেফাতের দিকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে আমার দোস্ত কে মোহাম্মদাল্লাম মানুষকে আহ্বান কোথায়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 দাওয়াত করাকে হার এই হারাম কাজগুলি ধর্মের নামে হয় না হয় না আমাদের দেশে দাওয়াত কিসের হয় ব্যক্তির সংগঠনের পীরের খানকার বিভিন্ন ইজম তরিকা এই দাওয়াতটা লেলিন মার্কোস মাউসেতং এবং ওই সমস্ত বড় বড়ো কাফেরদের নেতার দাওয়াতেরই চাইতো জঘন্য তাহলে এটা ধর্মের নামে টুপি পরে দাঁড়িয়ে যদি আপনারা আমার সঙ্গে শুধু দাওয়াত আর তাবলিগের অর্থ বুঝেন আমার আলোচনা শেষ আপনাদের জন্য আমি বই লিখে নিয়ে দাওয়াত তাবলিগের নীতিমালা যারা চান নিয়ে পড়বেন স্টার করে আল্লাহ অন্য জায়গায় বলছেন অমান আহসান ও কাউলাম দা ইল আল্লাহ ওর চেয়েছে উত্তম কথা বলার দিক থেকে যে আল্লাহর দিকে ডাকে নাকি বলছেন যে পীরের দিকে ডাকে মজাহ হানফি মজাহব মানতে হবে সাফি মালিক মানব সৌদি আরবীর মা বলতো না যারা এমন কথা বলে তারা কি দা ইল্লাহ না দা সৈতান ও তো আদো ইহ আদো এ তাহলে ইসলামের দিকে ইসলাম কি হাদিস এবং যার ওপরে ইজমা হয়েছে ইজমা মানে ইজমা উসমান রাজি মধ্যে কোন ইজমা হয় নাই তাই যে মুজমিরার রায় আর ইজমার কথা বলে ওটা ভাওতাবাজি পকেট এবং প্যাটের ব্যবস্থা ছাড়ার অন্য কিছু না এবং সবচেয়ে জঘন্য ব্যবসা ধর্মের নামে ব্যবসা যেটা বিনা পুজিতে। सबचे जघन्य व्यवसा बुझा तीन तरमुज कैंगो कीरकला ठीक है तुम्हारे गेस ना तुम मार्लेना जे माँ बाचे সে বাবার তরমুজ এবং ছেলের উপার্জনের কি কিপাই মুগের খাওয়ার সুযোগ হয় না কার হয় পীর বাবা বলেন না কারণ এরা ধর্ম নিয়ে ব্যবসা করে এরা জান্নাত পার করে দিবে তাই এরা সার্টিফিকেট বিক্রি করে এই সৌদি আরবে আমার চোখ দিয়ে দেখেছি সার্টিফিকেট বিক্রি করতেছে জান্নাতের সার্টিফিকেট টাকা একশো আশি ডিয়ালের বিনিময়ে জান্নাত পীর সাহে পীর সাহেবের মুরিদরা একজন মুরগির দোকানে চাকরি করে আমাকে টেলিফোন করছে ফানাফিল্লা কি কেন আমাকে বলছে ফানাফিল্লা না হলে তোমার জান্নাত পাওয়া না। আমি ওকে ফানাফিল্লা বুঝালাম যেটা হলো শিরিক সম্পূর্ণ কি সিরিক এই সিরিকের দিকে আহ্বান করছে তাও বাংলাদেশের হকানি আলী পীর কামেল এবং মোকাম্মেল পীর ইসলামের দিকে আল্লাহর দিকে ইসলাম কি কোরআন জয়িস না জাল হাদিস না হুজুরদের ব্যাখ্যা না বিশ্লেষণ না চিন্তাধারা না সুবিবাদের থিউরি না বাতলি না হকিকত না এই সমস্ত সরিয়াত এগুলির মাধ্যমে মানুষে মানুষকে বাতলের দিকে আহ্বান করে তাহলে দাওয়াত করা মজার ব্যাপার হল আমার দেশের হুজুর কে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে কে কথা বলছি না কেন খাওয়া দাওয়াতা যে হুজুররা খাওয়া দাওয়া বুঝে ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে আমি বলি আমার দেশের হুজুররা শতকরা পঁচানব্বই জন শুনে আমার কথা কিন্তু খুব শক্ত ভালো করে কানে নেবেন পঁচানব্বই হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল আপনাকে জান্নাতি নিয়ে দেওয়ার জন্যে না মানুষকে ঋণ শিখাবের জন্যে না আল্লাহ তহিত প্রতিষ্ঠা করার জন্য না শিরিখ উৎখাত করার জন্যে না সুন্দর বাস্তবায়নের জন্য না বেদাত প্রত্যাখ্যানের জন্য না বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্য মিলাদ পড়ে কেন হুজুরকে ডাকবেন পেটে রান দিবেন না পকেটে টাকা দিবেন না কত মিলাদ পড়াতে পারে দেখি না কত রসুলের মোহব্বত দেখা যায়। মোহব্বত এতে খেলে করে উঠছে পড়ে দেখি না কত বড় মহব্বত হুজুরের আর রাসুলের মহব্বত আপনার চাইতে ওই হুজুর কেমলার তো বেশি হওয়ার কথা ঠিক না তো বেশি হলে তো মিলাদ হওয়ার কথা মিলাদ হয় না তার বাড়িতে শুধু মানুষের খাই মহব্বতের মহব্বত এই জন্য এক একটা পেট দেখলে মাসাল্লাহ নারী ভুড়ি অনেক মোটা আপনারা এখানে অনেক কষ্ট করেন কত কষ্ট করেন আমি তো বুঝি এখানে আর এখানে আপনাদের টাকা দিয়েরা রা দুদক বাহিনী দুদক বাহিনী দুদক বাহিনী অনেকেরই কি করতেছে মালের হিসাব নিকাশ নিচ্ছে পীর সাহেবদের মালের হিসাব নিচ্ছে না কেন সবাই বাংলাদেশে টেলিফোন করে বলবেন পীরদের হিসাব চাই তিন কোটি টাকা দামের গাড়িতে চলে কোথা থেকে এসেছে আল্লাহর নবী দাওয়াত করেছিলেন কার দিকে আল্লাহর দিকে গাধার উপরে চড়ে চলতেন ওই যুগে গাধার উপরে চড়াটা নিম্ন মানের তিনি গাধায় চলতেন আর আজ দাওয়াতের নামে এই দাওয়াত সবচেয়ে জঘন্য দাওয়াত যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে দাওয়াত করে अनेक आखने पीड़े मुड़ीद लोक जन ठीक कर देशे नहीं जाए मु मरिद बनाए बने बनाए ना बिल्ला हक एक बिल भलोकर बुझे बुझभन ना क्यों मुलमीरा कई आल्लाल्ला दिखे आहवान करो आल्ला रास्ते आहवान करो सीरा मुस्तिल आहवान करो आल्लाई तुम्हारा कि करो जहाँ जार जार मत सबाई मिले आल्ला दिखे डे दस पीड़े दस मुड़िद আর দশ প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্ম তাহলে নিজের দিকে ডেকেছে না আল্লাহর দিকে দেখেছে আল্লাহ দিকে ডাকে না। ডাকে তো সবাই একটা প্ল্যাটফর্ম হতো ঠিক না বেডিক এটুকু বুঝেন না বুঝেন না রুজি আমি তো কিছু বুঝি না কিছু মনে করবেন না খবর দেয় ধরনের বিরাদি করবেন না জিজ্ঞেস করবেন আপনার দাবি আমার প্রতি শক্ত করে জিজ্ঞেস করবেন আল্লাহ নবীর কাছে এসে চাহাবাইকলাম বিভিন্ন গ্রামমূলক এসে শক্ত করে জিজ্ঞেস করতো আনতে মোহাম্মদ তুমি মোহাম্মদ এর চেয়ে বড় সিঁড়ি কি হতে পারে আল্লাহর নবীকে পিছনে করে হাঁটা যেত অনেকে কারি করে মনে করে ওটাই বুঝি বেশি আদব শোভান তাহলে দাওয়াত বন্ধ আমি মনে করি আজকে দাওয়াত আর তাবলিগ শব্দটা যদি বুঝি আমরা দাওয়াত কিসের হবে ইসলামের দিকে আল্লাহর দিকে কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোন তরিকা কোন মারেপাত কোন মাঝাব কোন রায় কোন কেস কোন ব্যক্তির থিউরি কোন দল কোন মত কাউরিদিকে হবে না যদি করে সেটা বাতিল সেটা হারাম তবলিক মশাল তাবলিক জামাত তাবলিক করেন। তাবলিক মানে প্রচার করা ঠিক না কি প্রচার করেন অমুক করে এই স্বপ্ন দেখলো হয়ে গেল আপনি তাবলিক করেন প্রচার করেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে ফাজাল এ ভেজালকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মক্সদুল মমিনি শরীফ বেকায়া শরীফ হেদয়া শরীফ লাখ থেকে নাজিল হয়েছে কি এই জন্য তাবলিগে অর্থ করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিল কীর্ত ওয়াহি মাতলু মানে কোরআন ওয়াহিগার মাতলু মানে রাসুলের সহি হাদিস এটাই কি উত্তম পদ্ধতি এবং মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছাতে এটা হল তাবলিগ এটাই হলো তাবলিক আল্লাহ বলেন যদি এমনটা না করো যা আমার থেকে নাজিল না করে অন্যটা কিছু করো তাহলে আল্লাহ মেসেজ আপনি তো মেসেঞ্জার আল্লাহ মেসেজের প্রচার করা হল না তাহলে তাবলিক যতই মাথা ঠুকে বলেন যে আমি তাবলিক জমাত বা তাবলিক করি আপনি তাবলিক না আপনি তো বুঝির বোনের তাবলিক করেন মানুষের বাংলা ছয়সুলের তাবলিক করেন আমি তো আল্লাহ জানেন না ছয়সুল ইমানের কয় বলতে পারে না ঠিক না বুঝেন কোথাও যদি বুঝবেন না উল্টা থেকে যাবেন যখন যে হুজুর করবে এটাই ভালো লাগবে দরিল কি বলছি আল্লাহ বলেন আট সাতষট্টি নম্বর আগে সুরা ফুসলা তেত্রিশ সুরা ইসুফ একশো আট সুরা নাহাল একশো পঁচিশ সুরা মায়া সাতষট্টি আয়াতি তফসুর হবে দাওয়াত হবে তাবলিক কার হবে আল্লাহ দেখেন আয়া বোখারি সুরফ হাদিস তোমরা যদি একটা আয়াত জানো সেটারও তাবলিক করো প্রচার করো এই হাদিস পরে ঠিকই অনুবাদ করে কি করে একটা কথা জানলেও প্রচার করো আল্লাহ কি কথা বলছে না আয়া বলছে না আয়াত করে কি করো একটা বুজুগের কথা স্বপ্নের কথা সেটা বেড়াত হোক সিরিক হোক কুপুর হোক সেটা তাবলিক করো না উজবিল্লা রাসুলের হাদিস পড়লো নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলো এটা হারামি না শৈতানি না বাটপারি না বদমাসি না খুব ভালো কাজ বড় আর কিছু হতে পারে নাটপাড়ি কিছু না আল্লাহর কিতাব এটাই বুঝি আমরা না ওই হুজুরের বানানো ওই ওদের তরিকার ওদের বরুজুগের ওদের মালিমদের লেখা বই একবার ওটা তবলিক না বন্ধুগণ সুস্পষ্ট আমাদের কাছে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে ইসলামের দিকে সেরাত মুস্তাকিম আর সেরাত মুস্তাকিম মানে হাদিস এবং যার উপরে ঐক্যমত পোষণ করেছেন কারণ উসমান রাজি তালানোর পরে আর কোন ইজমা হয় না আর যদি হয় ইসমা মানে সমস্ত উম্মতের আলেমরা কোনো একটা বিষয়ে একমত পোষণ করবে এটা কেমন সম্ভব এ মালিক ইহাম্বালি ও সিয়া ও মুখ ও তুমুক সম্ভব কি তাহলে ইজমা তো নাই মিয়া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 ওদের চায়ে দেখতে না ওদের মুখের দিকে আল্লাহ নবী দাওয়াত করেছিলেন না করেন না করেন ওই পদ্ধতি আসে না আমার নেতাজি যা করবে তা লিখতে হবে তেরো দফা চোদ্দ দফা পনেরো দফা ছয় দফা বানাতে হবে হবে রফা শেষ হয়ে গেছে রসুলের মৃত্যুর আগে আলিয়াল دينكم وأتمامت عليكم نعمتي ورديت لكم الإسلام دينة اللّٰ دين فورنا تورا نتنتهي شعب نفار لك بنا برو درسونيك لك جن. برو إسلامي جين تبيد لك وإذا الشيخ بولت خلي واللي كنو فوري جنة شوك قرآن حديثات اللّٰ نبي بولين فَوَاللَّهِ لَيَّا هَدِيَكَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُنْ لَكَ مِنْ তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়ত পায় তাহলে লাল উষ্ঠের চাইতে উত্তম এখন একটা লাল উট ওমানি উট দশ মিলিয়ন রিয়াল দাম 10 মিলিয়ন রিয়াল দাম কত দশ মিলিয়ন রিয়াল কত বাংলাদেশি থাকে একটা মানুষ যদি হেদায়ত পাই অল্লা একজন দাড়ি খাই অনেকে মনে করেন হয়ে গেল অনেকে হয়ে গেল অনেকে বুঝি বুঝি হয়ে গেল মা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 এই কথাটা খুব কম মানুষই বুঝে তাই না ঠিক কি বলেন পীরের মাজার গুলি জম জমাটনা জম জমাটনা মসজিদের চাইতে ভিড় বেশি কিনা মাদাসের ছাত্র পাওয়া যায় ওখানে মাস্ল মাল কি মেড ইন জাপান একশোবার লিখলে মেড ইন জাপান হবে আর মেড ইন জাপানে যদি একশো বার জিনা লেখেন তো মেডিনা হবে নাকি ওটা ফ্যাক্টরি হলো জিঞ্জিরা যতই জাপানি করি ফাইদা এই যে এত বড় মাদ্রাসে এত বড় এত বড় অনেক কিছু আমরা বলি সব জিনাটরি যাকে আল্লাহ এরপরে যে কথাটা আপনাদের বলবো আমি সেটা হলো দাওয়াত তাবলিগের হুকুমটা কি দাওয়াত করা আল্লাহ দিকে এবং দিন প্রচার করা ঠিক আছে এটা সবার জন্যে সবার জন্যে নিজের জন্য নিজের পরিবারের परिवेश आत्सव मुसलमान कपे हिन्दू बुद्ध ख्रीटान सब प्रचार करते हुए शेख अब्दुल्लाफान सुन सुन फर्जा आईन मैं सबा के बीबी साहेबा के डे उठा अमुक माँ नमज पढ़ो लाठी नहीं छुटबे तुम्हारि छुटबे ना ঠিক না বলু মিয়া বলু একজন মিয়া বিহারি ছেলে রংপুর বাড়ি তো একদিন সকালে আমাদের ইমাম সাহেব আমার কাছে খুব রাগ ও বেতক ছেলে কি হয়েছে হুজুর কি হয়েছে তাই আমি ঘুমাই ছিলাম দৌড় দিয়ে উঠে টুটে কি হইজুর হুজুর কি বলেন তাই আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী তুই মৃত্যুবার্ষিক করবে না তো হুজুর আপনি কেমনি জানলেন এই দেখ এই সবার লিস্ট আছে মাহ্লাদ কে কবে মরছে কার কি সব আছে ব্যাপক তোরা ভুলে গেছে আমি ভুলে গেছি নাকি হ্যাঁ ওই বেচারা আমাকে একদিন বলতেছেন বোঝার পরে দাওয়াত আমাদের সত্যের দাওয়াত পাওয়ার পরে বলছে আমাকে ফজর নামাজ পড়ার জন্য কোনোদিন বলে নাই জহরের নামাজ পড়ার জন্য বলে নাই বলে নাই বুলু আয় তুই কোরআন শিখ বা দিন শিখ কিন্তু মিলাদ করাবের জন্য আমাকে হুজুর একেবারে যাচ্ছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছছে আর আমার মাও আমার একেবারে ওই মৌমাছির মতো ধরছে হ্যাঁ বিরাত খুলে গেছি সব চিন্তা করলেন কারণ এইখানের সঙ্গে কি সম্পর্ক নামাজ পড়লো কি না পড়লো সেটার সঙ্গে তার কোন সম্পর্ক নাই ঠিক না ভাই ঠিক বন্ধুকুম হচ্ছে যে যটুক প্রত্যেকটা নারী পুরুষের ওপরে আইন দাওয়াত তাবলিগ করা যার জটুক ক্ষেত্র যার জটুক পরিধি যার জট্টুক জ্ঞান গরিমা এটা ফর্জে আইন সবার কিন্তু উন্মুতি মুসলিমার উপরে সমস্ত জাতির উপরে দেশের ওপরে একটা ওলামা বউরা আপনি হসপুর করবেন কেন সব হুজুর করবে আর হুজুর তো দায়িত্ব নিয়েছে সার্টিফিকেটের কি দরকার আর এই জন্য বন্ধুগণ দাওয়াত করতে হবে সবাই কি করতে হবে الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আপনি सक्सेसফুল জীবন যندگی করতে চান ঈমান আনতো হবে আমল সালে করতে হবে দাওয়াত করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে সবার জন্য কিনা এটা قل ان الخاسرين الذين خسروا انفسهم اهليم يوم আলা আলাদা আলিকা হুয়াল সবচেয়ে জীবন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে নিজে কে নিজের পরিবারকে কেমতের দিন ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে। কি করেছে মধ্যে ফেলে দুনিয়া অনেক কিছু করছে কিন্তু আখেরাতে কিচ্ছু নাই হা হালা আদিরি এই হল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আলা আল্লাহ খুসরানুল মুবিন আল্লাহ বলেন এটাই হলো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আমরা কোথায় আছি একটু চিন্তা করি তো ছেলেদের সব হুজুদ্দের উপরে ইসলামী সেন্টারে শেখ আজমাল বলবেন সাইফুদ্দিন বেল আহসা থেকে এসে বলবেন শেখ অমুক তয়েব থেকে এসে বলবেন আপনার কোনো দায়িত্ব নেই আপনি নমাজ পড়েন পাঁচ অক্টো আপনার ঘরে বন্ধু কেউ নমাজ করে না দাত করেন না মনে করছে এটা আমার কাজ না না আপনার দায়িত্ব বন্ধুগণ এইটা হল হুকুম জানা হল এবারে যেটা আমরা জানব বিশেষ করে এই হুকুমটা যদি দেশের রাষ্ট্রপতি হন দায়িত্বশীলরা হন তাহলে তাদের উপর ফর যায় ঠিক আছে ওই যে গ্রুপ তৈরি হবে তাদের উপরে ফর যায় এইভাবে যদি যারা আলেম ওলামা আলিম মানে আমাদের কি আলেম কারে কয় মুসিবত সব জায়গায় মুসিবত আলেম কারে কয় আলেম মানে টুপি আছে দাড়ি আছে এই আছে ইমতি করে বা মার্জিন কি বলে মাদ্রাসায় পড়ায় বা ইমতি করাই বা খুত বাদাই এ হলো আলেম ঠিক না এই তো আলেম ঠিক না। যে জানেও ওকে আমরা আলেম মনে না আজকে যে আমি আলোচনা করছি আপনারা শিখতেছেন এই যেটুক শিখলেন এটুকুর আপনি আলেম না এটুকু আপনি আলেম আমি সবসময় বলি আমার থেকে যখন আপনার কাছে গেল এবার আপনার আমি সমান সমান আমার যতটুক দায়িত্ব আপনার দায়িত্ব আমি যতটুক জানি আপনি অতটুক জানলেন আপনি আমার এখন শিক্ষক বরং আপনার আমি ছাত্র হতে চাই বন্ধুগণ তাহলে আপনি আলেম যেটুক জানেন ওইটুকের আপনি আলেম। বিশেষ করে যারা বড় আলেন যারা বসছে বড়ো দাইতে, তাদের দায়িত্ব অবশ্যই বড় এর মধ্যে কুসন্ধ নেই কিন্তু আপনি জানেন একবার এক ইঞ্জিনিয়ার সাহেব আমার সঙ্গে কথা কাটাকাটি করতে আমরা তো অনেক কিছু জানি না আমি বললাম যে আপনি একটা জিনিস আমাকে দেখাই দেন যেটা আপনি হারাল না হারাম যায় না যায় জানেন না অনেক কিছুই পাই খোঁজ করে সবই জানি। চুরি করা হারাম জানেন না মিথ্য বলা হারাম জানেন না যোজনা করা হারাম জানেন না নাজ করা পুকুরি পাপ জানেন না কি জানেন না আপনারা জানেন এখানে আসছে আপনাদেরকে শুধু আমরা স্মরণ করাই দেওয়ার জন্য না সব জানেন আপনি তাহলে কেবল আপনি না কেবল আপনাকে আল্লাহ রসুলের কু ইউনি ডিগ্রি ছিল ছিল কি পিএইচডি করা অক্সফোর্ড ইউনিভার্সিটি মা ই করেছিলেন পিএইচডি করে আমরা মনে করি আমাদের কাজী নাওটা বন্ধুগণ এই জন্যে এই কাজ করতে হবে প্রতিটি মানুষকে এবং যার যত ক্ষমতা বেশি তার দায়িত্বটা তত বড় হবে আর মধ্যে কোনো এই দাওয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই যে দাওয়াত করব আর করব, কি নিজের পার্টির ভোট বাড়ানো সমর্থক বাড়ানো মুরিদ বাড়ানো আমাকে বলবে বাহ বাহ এগিয়ে চলুন আমরা আছি পিছনে এই জন্যে বাহবা জন্য জন্যে তিন কোটি টাকার গাড়ি হবে এই দাওয়াতের উদ্দেশ্য আল্লাহ সবকিছুর আমাদের এই শ্রমের ই হল আল্লাহর সন্তুষ্টি দুনিয়ায় সাফল্য আখেরাতে হাতে জান্নাত ঠিক আছে কি এই দাওয়াতটা কেন করবো আমি কেন আপনাকে ডাকবো আল্লাহর দিকে কেন আপনাকে করানো হয়েছে আপনার কাছে পৌঁছাবো উদ্দেশ্য এক নম্বর ভালো করে বোঝেন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 অনেকে টাকা পয়সা অনেকে বিবি অনেকে বাচ্চা অনেকের ঘুম অনেকের কি বলে ব্যবসা বাণিজ্য কেউ কেমনে করে নেতৃত্ব কর্তৃত্ব বিভিন্ন জিনিসের বন্দী করি আমরা ঠিক না মানে যার কথা মানেন তাই আপনি বান্দা এরম সন্দেহ আছে তাহলে যখন যখন কেউ পীরের বান্দা কেউ পার্টির বান্দা কেউ গ্রুপের বান্দা কেউ তার নেতাজির বান্ধা ঠিক আছে তাহলে এই যে বন্দীগি আমরা করছি আল্লাহর কথা বাদ দিয়ে অন্যের কথা মতো চলছি তাহলে অন্যের বন্দীকি হচ্ছে না হচ্ছে না ওইখান থেকে বের করে নিয়ে সেমাত্র আল্লাহ বন্দীকে আল্লাহর বান্দা বানাই দেওয়া উদ্দেশ্য কি আল্লাহর বান্দা বানাই দেওয়া রাবি উব না আবদুল্লাহ না আবেদ সম্ভবত পারস্যের শেফাশ আল্লাহ রুস্তুম ডেকে পাড়াইছে আপনাদের জোহরের পরে বসে আলোচনা করতেছিলাম বলে তোমরা ওই মদিনা থেকে পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কেনই তোমরা যুদ্ধ করতে আসছো আমাদের এই রাষ্ট্র দখল করার জন্য টাকা পয়সা লাগে ভাণ্ডার খুঁজে নিয়ে যাও কয় না আমরা তো এই জন্য আসি নাই এই আসি না আমরা কি জন্য আস তাই আমরা এই আসি যে মানুষ হয়ে মখলুক হয়ে মখলুকের এবাদত না করে একমাত্র জন আল্লাহর এবাদত করে আল্লাহর বান্দা বানাবের জন্য আমরা এটা করতেছি তাহলে দাওয়াতের উদ্দেশ্য কি হবে আল্লাহর বান্দা বানাবার জন্য পার্টির না গ্রুপের না নেতাজির না দলের না দেশের না সবাই আল্লাহর কথা আল্লাহ কিন্তু মূলত যখন হুজুরের কথা আল্লাহ আল্লাহর কথা আছে তখন হুজুর তাম তাহলে বান্দাকার হলো হুজুরে ভালো করে খেয়াল করবেন বহু মশালা আছে মাঝাবী মশালা আমাদের যে কই এটা যেরকম ধরেন সুরা ফাতেহা পড়তে হবে জানা যান না মাঝে ঠিক কিনা আমাদের মাঝ হবে হানাফি সুরা হবে সুরাফাতেহা পড়া লাগবে না এখন যেহেতু হাদিসে আছে করবে কি এবার হাদিস মানবে মানতে গেলে ইমামের কথা বাদ হয়ে যাচ্ছে মাঝাবের কথা বাধে যাচ্ছে তখন কি কৌশল করছে কেউ যদি পড়তে চায় তো দোয়া হিসেবে পড়বে সুরা সুরাফাতে হিসেবে পড়বে না তার কথাটাকে ঠিক রাখলো ইমামের কথা মাঝাবের কথা রাসুলের কথা আল্লাহ বলছেন যদি বলো তো সাহরকম ডান হাতটা ধরে সাহরকটা কেটে দেব আর আমাদের হুজরা তো শুধু জাহিরি না বাতিনি জানে হাকিকত জানে মারেফত জানে ইলমের শেষ নাই আল্লাহ নবীর ছিল তিরিশ হাজার জাহিরি আর এদের ইলিম হল নব্বই হাজার মানে আরো ষাট হাজার যেটা প্রয়োজন হয় আবাকার ওমার উসমান আলী রাজিউল্লাহম যেটা প্রয়োজন হয় না ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম শাহিউ রহমতুল্লাহ আলাই ইমাম আহমদুল হামাল দশ লক্ষ হাদিসের হাফেজ করছেন আপনার পীরে কেবল আপনার পেটের মধ্যে বাম বাড়েন কিছু জানে না জানে না বলবেন যা জানে না ভিতরে কি আছে আমি টিপলে বুঝুম আপনি বুঝবেন না বহু টিপে দেখছি হুজুর আলম্পম্প খুব টান দিলে আর কথা বলছি বই আছে তুমু আছে বেটা আল্লাহ কি করছে রাসুল কী জান তুমি কিসের তুমি কিসের মুক্তি মুফতি বড় মুফতি দলিলটা কি মানি না দলিল ছাড়া মানি না ইমা আবহানিফা আমার ইমাম বলেছেন হারামুন কালামি বেদনাফা বেদুন আন্তমা আবহানিফা বলছেন খবরদার আমি কোন দলিলের ভিত্তিতে ফতুয়া দিয়েছি না জানার আগে দরিলটা না জানার আগে শুধু আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া তোমার জন্য হারাম মুফতির টাইটেল ফতুয়া পড়া করেছে ফতুয়া বিভাগ থেকে মুফতির শেষ নাই আমাকে একজন জিগাই তাই আপনি কি মুফতি সাহেব আমি বললাম মুফতির বাবা আমি তোমরা যাদেরকে মুফতি চিন্ন ওই সমস্ত মুফতির বাবা আমি খুঁজে শিখাই দিস খবরদার মুক্তি ছাড়া ফটুয়া নিবে না সার্টিফিকেট আছে কিনা দেখে লই বা ওরকম সার্টিফিকেট বিনে, হাজারো হাজারো পড়ে ঘুরে বেড়াই কোনো ফায়দা নেই যার ফুত্র আর দরিল নাই করোন হাদিসের বন্ধুগণ শক্ত করে এই জন্য বলছি আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমাকে দাঁড় হয়ে বক্তব্য দিতে দিবেন না কারণ দাঁড়িয়ে কথা বললে একটু ই বেশি আছে স্পিড বেশি আছে আমি সাধারণত বসে কথা বলি যাই হোক আপনারা ব্যবস্থা করেছেন করার কিছু নেই বাকি তো এই যে ঝালটা আপনারা নেবেন আপনার জন্য আমার জানে না दावत उद्देश्य की तौहिद प्रतिष्ठा सत्खात करा क्योंकि ग्रुप दावत के वास्तवयन तवहिद के उत्खात करा दावत उद्देश्य की মানুষকে সিরাতে মুস্তাকিম সঠিক দিনের প্রতি আহ্বান করা আমরা সঠিক দিন না হুজুরের পীর মুড়িদ মানাবের জন্য দাওয়াত করি ঠিক না হুজুরের হুজুরে কেমলা বলতেছেন আমাদের সতেরোটা বই আছে এই সতেরোটা বই যে পড়বে সে নাজাদ পেয়ে যাবে সুহান আল্লাহ ওই বই পড়ে দেখলাম এর মধ্যে শিরিক, কুফুর বিদাত দিয়ে ভরপুর আপনি পড়লে বুঝবেন না এই মুড়িদের এক মুড়িদ ইসলামিক সেন্টারে হেদায়ত হওয়ার পরে কুষ্টি পাথর ছিল না কুষ্টি পাথর আমার অফিসে এসে কাঁদে কাঁদতেছি কেন কি হয়েছে আপনার কয়ে না খুশিতে কাঁদছি কে খুশিতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছি আমি ছিলাম কি কলেজের পড়বে এই হতে গিয়ে আমার চাকরিটাও গেছে যে সিরিখ অবস্থায় মারা যাবে ঠিকানা কোথায় যাহার নাম ও মাম্মা আসা ওর আমি শিখ বিল্লাদা খালায় যান না আর যে শিখ না করে মারা যাবে জান্নাত যাবে হয় প্রথমে একদিন না একদিন যাবে কেউ শিখ করে মরে গেলে তার ঠিকানা जान नाम जानना थाराम आल्ला तरफ कर आज मुसलमान जो मदद निकासे मारण मन तार्लते सबकू ने अपना जन्म नेगेटिव पजिटी आलो पता सबकिगे दूटाई जल्द पाती पजिटी আপনি জ্বলবেন না বাতি জ্বলবে হ্যাঁ কি ব্যাপার আপনারা বুঝেন না কথা বাতি জ্বলবেন আপনি চলবেন আপনি চলবেন ফায়ারিং হবে আজ মুসলমান তাহিদিরকে এক জায়গায় করে দিয়েছে সুন্নত বেদাত এক জায়গায় করে দিয়েছে কাজেই আগুন জ্বলবে দুনিয়াতেও আখেরাতেও জাহান নামের আগুন জ্বলবে দুইটা তৌহিদকে তৌহদের জায়গায় সিরকে সিরকের জায়গায় নেগেটিভ নেগেটিভ জায়গায় এরকম যদি ইলেকট্রিশিয়ানের জন্ম হয় তাহলে সব জলে পুরো শেষ হবে আর তেগুণি মুসলমানের কুমু জ্বলতেছে কারণ যারা ইলেকট্রিশিয়ান আমাকে ধর্মে হুজুর রাই নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগাই দিয়ে বসে আছে খবর হয়েছে না হয়েছে না বুঝেন নাই বন্ধুগণ দাওয়াতের উদ্দেশ্য হল মানুষকে সিঁড়ি কুপুর অজ্ঞতা পাপের অন্ধকার থেকে তৌহিদ ইমান জ্ঞান ও সত্যের আলোর দিকে বের করে নিয়ে আসা দাওয়াতের উদ্দেশ্য হল জুলুম অন্যায় উঠিয়ে দিয়ে ইনসাফ দয়া এবং এহসানকে বাস্তবায়ন করা দাওয়াতের উদ্দেশ্য হল যাহার নাম আল্লাহ শাস্তি শয়তান ও প্রবৃত্তির গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহ ও রাসুলের আনুগত্যের দিকে মানুষকে বের করে নিয়ে তাওহিদ বলে দাওয়াতের এবং তাবলিগের উদ্দেশ্য হল যারা কাফের মুস্রিক যারা মানে না যারা বেদিন যারা নাস্তিক তাদের উপরে হুজত কয়েম করা দলিল কয়েম করা কেমন বলতে পারবেন না যে না আমার কাছে আসে নাই যাহ নাম হংকার আল্লাহ ছেড়ে দাও সহত্তর হাজার লাগাম পোড়ানো হবে আর এক একটা লাগাম সহত্তর হাজার ফেরস্তা ধরবে কত লক্ষ হলো কয় মিলিয়ন কয় বিলিয়ন কয় ট্রিলিয়ন হলো নামকে কে হাজার লাগাম পরা হবে লাগাম বুঝেন না বুঝেন না গরুকে লাগাম পড়া গোরাকে আর এক একটা লাগাম ধরবে সহত্র হাজার যারা ভালো অঙ্ক যায় হিসাবটা দেন না কত ফ্রেস্ত ধরবে এরপরও নাল কামা উলক ফেটে পড়বে জাহান নাম চড় সমস্ত শিখ করছে কুপুরি করছে বলবেন পীরহুজের কথা হে তো ওইটাই উল্টাটাই শিখেছি ফায়দা নাই তাদের কথা যারা এই জাহান নাম থেকে বাঁচাবের পথের কেউ তোমাদের দেখায় নাই ইসলামিক সেন্টার চোখে পড়ে নাই বলوقالوا বালা কদ জাআনা নযীর ফাকাজাবনা وقلنا মা নাযাল আল্লাহ মিন শারই ইসলামি সিনদেল ও হাবিবুল দাল এটা салаফি দাল তো মুগদাইরা তো মুগদাইরা কো আইগলি আমাগো হুজুররা কইছে যদি হেরা জাহান্নামে যায় আমরা জাহান্নামে আবু জাহেলের আবু জাহেলের গরে আবু জাহল নাই বাপ দারা জাহান্নামে যায় আমরাও যাব মুসলমান নিজের কান দিয়ে যদি ওরা জাহান্নামে যায় আমরাও যাব একজন কয় ফিল্ম দেখা মুসকিল এই জাহান নাম কয় যদি ঐচিত্র অভিনয় নায়কেরা জাহার নামে যায় মাকিল একশে থাকুম তো এ অসুবিধা নেই লা হাউলা বিল্লা হাউলা বিল্লা মু যাই না আপনার কি ভাষাটা আমি বুঝাব বন্ধুকোন এই ব্যাখ্যা আল্লাহ রসুল্লো করেনি আউবাক উমান সাহবাক তামী তাবিন কেউ করেন নাই নিজেদের ব্যাখ্যা কারণ মন্ত্রী হতে হবে এমপি হতে হবে বিনা ট্যাক্সের গাড়ি পেতে হবে অমুক হবে তুমুক হবে অনেক অপব্যাখ্যা ছাড়ার কিচ্ছু না দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠা করার সিকে উৎখাত করার দাওয়ার তাতে কেউ মানুক আর না মানুক কিন্তু এখন দিন কায়েম মানে ভোট লাগবে কেন ভোট এটা আব্রাহম লিঙ্কনের কুপুরিবাদের নিয়মতন্ত্র এটা তন্ত্র ক্ষমতা সব ঠিক করে দেবুর রহমান জাতির পিতা তাকেও তো আপনার শেষ করছেন শেখ মুজিবুর রহমানকেও শেষ করছেন কি খারাপ করছিল আপনাদের ওরা ব্যক্তিগত কিছু খারাপ করছিল তাহলে কথা হচ্ছে কি বন্ধুগণ আমাদের বুঝতে হবে যে দিন কায়েমের অর্থ হল আল্লাহর আনুগত্য কায়েম করা এটা কিভাবে হয় তাহিদ প্রতিষ্ঠা করে শিখ উৎখাত করে বুঝাচ্ছে না শুনে কাকে বলে শিখ কাকে বলে আমরা যাই না এই যে শিরিখ শিরিখ বলতেছি সুন্নত বলছি বেদাত বলছি তহিদ বলছি আমরা যাই না এই জন্য আমি একটা ইনশাআল্লাহ আপনাদের জুমার নামাজের পরে বলছিলাম একটা বই লেখার বই লেখা শুরু করেছি সেটা হলো যে সমস্ত শব্দ শরীয়তের শব্দ তৌহিদ শিরিখ বেদাত সুন্নাথ অজেব ফরোজ নফল মুস্তাফ মাকরু এগুলি কাকে বলে এটার অর্থ কি শাব্দিক অর্থ কি আবিধানিক অর্থ কি পারিভাষিক অর্থ কি এটা বুঝাতে কি বুঝায় এগুলির একটা ডিকশনারি আপনি চাইবেন তৌহিদ কারে কয় খুলবেন আর তৌহিদের শাব্দিক অর্থ ব্যক্তত্ব কত প্রকার কি তৌহিদ কেমন হয় কেমন হয় না এসে সব পেয়ে যাবেন কি খুব ভালো হবে না তাহলে দোয়া করবেন না আমার জন্য সবাই ইনশাআল্লাহ এই বছরের মধ্যে বইটা বের করতেই আমাকে ইনশাআল্লাহ যাতে করে কেউ আর ফাঁকে দিতে না পারে আপনাদেরকে তা বলে বেদাত বেদাত বলে হুজুরি বেদা বলে কিন্তু বেদাত নিয়ে ভরপুর ওহিতের বেদাতের বিরুদ্ধে কথা বলে কারণ আপনি জানেন হুজুরে ধরে ফেলবেন হুজুর আপনার কাজগুলি তো বেদাত বন্ধুগুন এই দাওয়াত এবং এই তাবলিগের পদ্ধতি কি হবে সিস্টেমটা কি হবে আলোচনা করতে গেলে সারার দরকার আমি আপনাদের কাছে বলবো। আমি আপনাদের কাছে এটা ইনশাল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব আপনারা যাদের দরকার এটা যাব। এই ইনশাল্লাগের চারটা মূল স্তম্ভ রয়েছে বা মূল পাট রয়েছে বা রুকুন রয়েছে একটা হলো দাওয়াতের বিষয়বস্তু কি কার দিকে দাওয়াত করবেন ঠিক আছে দ্বিতীয় হলো যিনি দাওয়াত করবেন তাকে বলা হয় দায় কি বলা হয় দাই যাকে দাওয়াত করবেন তিন নাম্বার তাকে বলা হয় কি বলা হয় আর একটা হলো কি দাওয়াত কিছু মাধ্যম কিছু কি বলে পদ্ধতি অবলম্বন করা দরকার আছে কিনা এই চাকিজ সে আপনাকে জানতে হবে প্রথমে জানতে হবে দাওয়াতের বিষয়বস্তু কি এতক্ষণ আমরা জানলাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু না অন্য কিছুই দাওয়াত করা চলবে না অন্য কিছুর দিকে দাওয়াত করা বা ইসলাম ছাড়া অন্য কিছুর তাবলিগ করা চলবে না এই কথাটা বলছি না আমরা আলহামদুলিল্লাহ একটা শেষ আর বাকি তিনটা কয় মিনিট সময় আছে দেখেন আমি শেষ করে এই দিনটা শুধু কি আপনি ওই ফাজাইলের দাওয়াত করবেন আর এক গ্রুপ খালি হুকুমতের দাওয়াত করবেন আর এক গ্রুপ খালি বায়াতের দাওয়াত করবেন আর এক গ্রুপ খালি জেহাদের দাওয়াত করবেন না পুরো ইসলামের পুরো ইসলাম একটু বাদ দিয়ে এক একজনের একটা নিয়ে এনেছে যার যেটা ফায়দা আর কি যার যেটার সঙ্গে ফায়দা ওইটুকু নিয়ে এনেছে বাকিগুলি বাদ না পুরো ইসলাম এবং ইসলামের মূল জিনিস কি তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা করা সেটা হলো মূল অল্লাহে আমি বলতেছিলাম দিন দুইটা কথার মধ্যে শুধুমাত্র আল্লাহ এবার এবারের তরিকাই হতে হবে এই তরিকার নাম কি তিস্তিয়া নকশাবন্দিয়া ফুরফুরিয়া চরমন্যা আকবরিয়া নসাইদিয়া জাইদিয়া তরিকা মহান নদী আর কেউ তরিকা মোহাম্মদ করে সেটা হবে না তরিকা মোদিস বন্ধুগণ পুরো ইসলামের দাওয়াত তাহলে বন্ধুগণ আমাদেরকে এই ইসলামের দাওয়াত করতে হবে দুই নম্বরে দায়ী প্রতিটি নারী পুরুষ যার যত ক্ষমতা আছে যার যত যোগ্যতা আছে যে যত পরিধির মধ্যে আছে তারকেই দাওয়াত করতে হবে তাকে কি করতে হবে দাওয়াত করতে হবে এই প্রথম হবে ইসলাম বম বাস্ট করলে একটা হারিজা নাই হেত মোবাল্লিক মাসাল্লাহ তবলিগ দাওয়াত চিল্লা দিয়েছে বিষটা কিছু জানুক পিটের পড়োমরিদ হুজুর বয়ান করলে মানে লাভ দিয়ে ওঠে দশ ফিট রাসুলের বয়ান শুনে আকার লাভ দিয়েছিল তাহলে আর কিছু না আর বলে আল্লাহর পাগলেরা আল্লাহর আমরা বুঝি না মনে করি বা কত বুড়ো যেন যখনই কোরআন হাইসের বিরোধী বিপরীত তখনই বুঝতে হবে ডাল মেকোস টালা পেট পকেটের ध्वज धारण करते संगे आल्ला खुशी करार् नरम कर दया बैसे সে নামাজ পড়বো মন শান্তি হয় একজন আমাকে এসে বলছে শেখ খুব টেনশন কি করব আমি বললাম যে আজকে সারাদিন রাস্তা অবৈধ দূরত পড়তে থাকবা পরের আমার টেনশন কি যে আমি নিজেই যাই না আমার একটা আলোচনা করছিলাম টেনশন মুক্ত জীবন হ্যাঁ অনেক আজকে আমার সবাই টেনশন টেনশনের মূল কারণ আমরা জানি না হবেন অবশ্যই कुरान और सही निजाल ज्ञान तारे थकते जोटूकु अपनी दावत करबें नमज पढ़ा शिखा मुकसदुल ममिन थे नमज़ शिखे और ओ नमज शिखा जय हरान जैज नहीं छात्र आब्दुल मालिक नाम बारि नील फारिक टेलीफोन कर लेखार चाचा त्रि बसर को ग्रुपर संगे दावत तब्लिक क्ज कर बेड़ा এখন তার আঁকিদায় চিন্তাধারায় অনেক কিছু উল্টা পাল্টা দিনাজপুরে ছোট্ট আকারে একটা মার্কাজুল ইমান বলে একটা সেন্টার এই ধরনের সিস্টেম আমি আমার একটা বাসার মধ্যে চালু করছি আর কি দুজন লোক কাজ করে তাই মানে ওখানে নিয়ে আসুন তো ভাগ্যকর্মে উনি দিনাজপুরে তখন আসেন নিয়ে আসা হলো আমি বললাম চাচাজি তিরিশ বৎসরে কি শিখেছেন আপনি আমাকে বলেন তাই ইমান শিখেছি আমরা ইমানের শাব্দিক এবং ইসলামের পারিভাষিক অর্থটা আমাকে বুঝাই দেন এই নেন কলম এই নেন ব্ল্যাকবোর্ডে লিখে আমাকে বোঝান আমি আবার ছাত্র হতে চাই তিরিশ বছরের খালি ইমান শিখেছেন ইমান তো আমরা এক মিনিটে শিখেছি তা আপনার তিরিশ বছরের ইমানটা কি একটু দেখি বিরাট ব্যাপার কিনা উনি কিন্তু মাস্টার্সে ইংলিশে অনার্স মাস্টার্স রাস্তা ইউনিভার্সিটি থেকে ওই গ্রুপে ঘুরতে ঘুরতে চাকরি অবাদ ব উপ না খেয়ে মরছে নিজেও উল্টাপাল্টা আইমাল নাম যে বলেন নাকি সবচেয়ে বড় ফরজ কি জানি না সবচেয়ে ফরজ লেখা আছে ওই বই পড়ে শিখবেন কি মিয়া হ্যাঁ যাক সময় খোলা না আজানের আগে আমাকে বিদায় নিতে হবে মোট কথা তার জ্ঞান সম্পন্ন হতে হবে যেটুকু আপনি দাওয়াত করবেন অনেকেই বড় বড় ফুটুয়া দেয় নিজেই জানেন বিরি খাওয়া মকরু কোথায় আছে কি জানো মুখ বই এখালি লেখা আছে মুফতি সাহেব মাসাল মুফতি সাহেব হারামী তার জন্য জেনে শুনে তার দিকে দাওয়াত করছেন হারাল না হারাব ওটা ফরোজ নাও যে সুনত নফল আপনি যাকে দাওয়াত করছেন সে লোকটা কেমন কি ইত্যাদি ইত্যাদি সব আপনাকে জানতে হবে না জানি এর মানেই না যে আপনার বিবিকে নজপুরতে করবেন এই জন্য আপনাকে মদিন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে হবে কি বলেন রাখবে না খাওয়া না হলে লাঠি আর নও না পড়লে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা তো কেমন হলো তাহলে আ খাওয়া পাক না হলে লাঠি আর না না পড়লে কোনো খবরই নেই তাহলে তো হবে না বন্ধুগণ একজন দায়ীকে তার সরঞ্জাম তার অস্ত্র শস্ত্র সবচেয়ে হলো করোনা হাসিল শিক্ষা নিয়ে আপনাকে করতে হবে সাহাবাহ আমরা যে আল্লাহ তালা আর সুলের কাছ থেকে শিখতেন নিজে আমল করতেন দাওয়াত করতেন একজন মনে হয় খুব কম করা একজন সবাই কি বড় বড় ইমাম ছিলেন না যে যতটুক জানছে ওটুকুর দাওয়াত করছে আল্লাহ একবার তাহলে আপনাকে জানতে হবে শিখতে হবে নিজে করতে হবে অন্যকে দাওয়াত করতে হবে এজন্য আপনাকে নরম তরিকায়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 আসেই না তারপর কিছু কিছু এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে বাড়িতে বের করে ছুটি তিন মাস এক মাস ছেড়ে করে ভাগনা হয় তোর পাসপোর্ট জ্বালাই দেবো তুই পরে আমাকে বলছে যদি আমি জানি জানি ওকে জিজ্ঞেস করছে। মদিনা মোনামু রায় হয় না হয় না কথা কিয়াম হয় মদিনায় কিয়াম হয় তাই যদি না বলি তাহলে আমার পাসপোর্ট না তোর দ্বারা কিছু হবে না তাই হয়েছে কিছু হয়নি হয়তো নিজেও হয়তো হেরাত হয়নি মদিরা ইউনিভার্সিটির ভাত খাইছে সৌদি সরকারের টাকা লইছে আর চলে গেছে শুধু বড় হজুর হয়ে বন্ধ তাহলে আমরা দাওয়াত হবে ইসলামের দিকে তবলিগ হবে ইসলামের দাওয়াত করবে কে যার জটুক যোগ্যতা আছে জেনে শুনে করবে আর এবার দাওয়াত করবে কার কাছে মাদুকে সবাই সে মুসলমান হতে পারে কাপের হতে পারে অনেক কোয়ালিটি আছে নারী হতে পারে বিভিন্ন হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ব্যারিস্টার হতে পারে যাকে দাঁত করবেন একটা কথা আগে রোগটা নির্ণয় করে তারপরে ডোজ দিবেন ডাক্তারের কাছে ব্লাড টেস্ট করো ইউনিয়ন করো কি বলে স্টোর করো অমুক করো করো করো এরপরে কি দুইটা টেবলেট লিখে ঠিক না তাকে আপনার রুগীটা কেমন কোন ধরনের রেফার করে দিবেন। ঠিক আছে কিন্তু হুজুরা রেফার করতে যায় না সব কিছু জাহিরি যাবে না কি বা তিনি জানে হেরাফের কিছু ট্রান্সফার করে নাকি মুক্তি খালি মানুষের না মুক্তি উচ্ছা এরা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 চল্লিশটা চিন্তা করছেন তো যাই হোক আপনি যখন দাওয়াত করবেন কাকে করতেছেন এটা আপনাকে বুঝে নেবেন আচ্ছা ভাই জমি জি করতে চান আগে কি একটু চাষবাস করে ভালো করে নিরাই পানি টানি দিয়ে তারপরে বীজ দিবেন না ঠন মাটির মধ্যে আর কয়েবেন সরকার খারাপ বীজ দিয়েছে জাগে না গজায় না আগে চাষবাস করবেন না উদাহরণ আপনি মনে রাখবেন আপনি একজন ডাক্তার অথবা একজন কৃষক কৃষক কি করে অপেক্ষা করে যখন মৌসুম আসে পানি হয় চাষবাস তখন লাগায় ওকে আদুর করেন মোহব্বত করেন একটু পেপসি করেন আস্তে একটু বুঝছেন না বুঝেন নাই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 কিছু মাধ্যম এবং কিছু পদ্ধতিম পদ্ধতি যেমন পদ্ধতি যেমন আপনার পদ্ধতির একটা বললাম সেটা হলো কি আগে রোগ নির্ণয় তারপরে চিকিৎসা আগেই দিয়ে দেবেন এখন তো ডাক্তার খালি গেলেই হয় এতগুলো খাই লিখে দেব ডাকাত ডাক্তার না ডাকাত ডাকাত ডাকাত অল্লাহে ডাকাত ওরাও ডাকাত হুজুরাও ডাকাত যাবেন কোথায় আপনি কোথায় দিনকে ডাকাতি আর ব্যাপারগুলি কি আসেন হকিকত মারেফাত জানার জন্যে আসেন আমি যত হকিকত বলবো আপনার পীর ওই খবরই রাখে না ও তো জানে আর আমি জানি কার আল্লাহ কথার হকিকত কোনটা নেবেন এটা একটাই ওটা হাজার মোকাবেলা চলবে না আলাদা এখানে আলাদা কেন কারণ এভাবে ওষুধটা খাওয়ার জন্য উৎসাহিত করেন না হবে না করব না রোগী কি ভাই ওষুধ খেতে চাই পথ খেতে চাই মানে লবণ ছাড়া হলুদ ছাড়া মানে ঝাল খাওয়া যাবে না খেতে চাই না খাব না তাহলে ভাই একজন রুগীর মুখে জ্বর কারণে নাই খেতে না। স্বাদি দেখা ওর আগে জ্বরটা দূর করে পান্তা ভাত তাহলে আগে রোগটা সার চেষ্টা করেন খালি বেদাত বেদাত আরে বেদাত কি বুঝান তারপর নিজে নিজে ছাড়বে সব তাহলে তার যদি কোনো তাকে এই চিকিৎসাটাকে নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে ডাক্তার বাচ্চাদেরকে বলে না বাবা এটা খেয়ে তোমার এটা ভালো হয়ে যাবে এটা হলে তোমার ওই হবে তোমার দেবো তখন বাচ্চা খেয়ে নেই তারপরও খেয়ে নেই কারণ টাকা বাবা একটা গিফট হবে ঠিক না ওইভাবে তাকে উৎসাহ দিতে কিছু মাধ্যম মাধ্যম কথার মাধ্যমে দাওয়াত কাজের মাধ্যমে দাওয়াত সবচেয়ে উত্তম দাওয়াত হল কি আপনার চরিত্রের মাধ্যমে আপনি কিচ্ছু বলবেন না ওকে কিন্তু আপনার চলা ফেরা উঠা বসা লেনদেন দেওয়া নেওয়া সবকিছু ওকে ওর উপর প্রভাব পড়বে একদিন দেখবেন আপনার কিছু জানেই না কি বলেন ভাই একটা কুকুর আর বিড়াল না। শ্রীরগাল এবং কুকুর ডাকুলাল্লা কিন্তু দুইটাকে একসঙ্গে রাখলে আস্তে আস্তে আস্তে একটা একটা বন্ধু হয় না গলায় গলায় ধরে ঘুরে না আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল একসঙ্গে হয় কোন ব্যাপার না দুইজন খুব মানে খাওয়া দাওয়া হয়ে গেল একসঙ্গে না আমরা দেখছি টিভিতে শিরগাল একজনকে খাবে কিন্তু যদি একই সঙ্গে থাকে থাকতে থাকতে কি হয়ে যায় কি হয়ে যায় সঙ্গে লহাবাসে অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাহলে ওকে আপনি কি করেন প্রভাবিত করেন আপনার কথাই খালি করা কড়া মহস্পরণ হয়েছিল দেখতেই পারেন না কামের ভর্তা বসে আছেন লাখ করলে হবে না তাকে আপনি ভদ্রতার সঙ্গে আদরের সঙ্গে তাহলে দাওয়াতটা কথা দিয়ে হতে পারে এই কথাটা সময় শেষ কথাটা একটু আলোচনা হতে পারে সেম পুজো হতে পারে ক্লাস হতে পারে কত কিছু হতে পারে খুদবা হতে পারে বই হতে পারে প্রতি হতে পারে অনেক কিছু হতে পারে তো এইভাবে যখন আমরা দাওয়াতগুলি করব একদিন দেখব সবাই যদি আমরা এখানে সব ভাই শিখি সঠিকটা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 प्रथम कथा मोबाइल चार्ज हो मृत्यु मृत्यु इनशाला फुल्ला सबाई के सठिक भाव दिन बुझार बुझानोल कर दावत करार तबलिक करार तभी दान कर